আমাদের চূড়ান্ত গন্তব্য যেন যাহার নাম না হয় সেজন্য আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই রসুলাম বলেছেন যে ব্যক্তি তার দুই ঠোঁট এবং দুই পায়ের মাঝে যা আছে তা হেফাজতে নিশ্চয়তা দেবে আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দিব আপনারা লক্ষ্য করলে দেখবেন বৈবাহিক সমস্যা পরিবারে ভাইয়ে ভাইয়ের সমস্যা কমিউনিটির মধ্যে অভ্যন্তরীণ সমস্যা খুনোখুনি এবং আরো অনেক সমস্যার পেছনে জবান বা জিভ বা অন্যতম একটি নিয়ামক হিসেবে কাজ করে আপনার যদি মনে হয়ে থাকে আপনার ইমান দুর্বল তাহলে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে তা হল নিজের জবান সম্পর্কে সচেতন হতে হবে দুর্বল ইমানকে মজবুত ইমানে পরিণত করার জন্য একটা উত্তম পন্থা হল নিজের মুখকে সামলানো রসুল সাল্লাম আমাদের আদেশ করেছেন যেন আমরা শুধু ভালো কথা বলি অথবা নীরব থাকি মুখের কথাকে নিছক হালাল বা হারামের মানদণ্ডে বিচার করা যাবে না বরং শুধু কল্যাণ আছে উপকার আছে এমন কথাই আমরা মুখ দিয়ে উচ্চারণ করব আর যেটার মাঝে কল্যাণ নেই আবার ক্ষতিও নেই সেটা থেকেও আমরা বিরত থাকব আর ক্ষতি বয়ে আনে এমন কথা থেকে তো বিরত থাকতে হবেই রসুল্লাহ সাল্লাই জিহবার কিছু ক্ষতিকারক দিককে সম্বোধন করেছেন মবিকাধ বলে মুবিকাত হল বিনাশকারী যা অবধারিত ধ্বংসের দিকে ঠেলে দেয় খারাপ কথাকে আল্লাহ রসুল অন্যান্য মবিকাঁত যেমন সুদের ব্যবসা জাদুটনা হত্যা এবং নারীর মর্যাদাহানি ইত্যাদি অন্যায় কাজের সাথে একই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করেছেন এতেই বোঝা যায় বিষয়টি কতটা গুরুতর সুবাল ইমান গ্রন্থে আল বাহাকি রাহিমাহুল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন সেখানে বলা হয়েছে রসুল সাল্লাই দীর্ঘদিন পর যখন কাকবার সামনে উপস্থিত হলেন তিনি কাবার দিকে তাকালেন এবং কাবাকে সম্বোধন করে বললেন তুমি কতই না সম্মানিত কিন্তু তোমার সম্মানের চেয়ে একজন মুমিনের সম্মান ও পবিত্রতা বহুগুণ বেশি তারপর তিনি বললেন আল্লাহ তালা একজন মুমিনের রক্ত সম্মান ও সম্পদ অপর মুসলিমের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছেন যাদের মুখের জবান ঠিক নেই যারা অনায়াসে মিথ্যা অপমত দেয় তাদের এই হাদিসটি বোঝার চেষ্টা করা উচিত খুব সাধারণভাবে হাদিসটি বোঝা যাক আমাদের মাঝে কি এমন কেউ আছে যে কাবাকে অভিশাপ দেবে না বরং সকলেই কাবাকে পবিত্র ঘর হিসাবে সম্মান দেখায় কাবাকে অভিশাপ দেয়ার কথা একজন মুসলিম ভাবতেও পারে না কাউকে কি পাওয়া যাবে যে একটি হাতুড়ি নিয়ে কাবায় যাবে এবং সেটাকে ঘুরিয়ে ফেলতে চেষ্টা করবে অথবা পুরোপুরি ধ্বংস করে ফেলবে না, কিন্তু আমরা যেটা বুঝতে পারি না তা হল কার সম্পর্কে কোন খারাপ মন্তব্য করা বা কাবাকে অভিশাপ দেওয়ার চাইতে একজন মুমিন ভাইকে অসম্মান করে করে কথা বলাটা কাজ। কাবার পাথর খুলে ফেলা একজন হত্যা করার চাইতেও লঘু অপরাধ একজন মুসলিমের মর্যাদা ও পবিত্রতা রক্ষার বিষয়টা আল্লাহ ও মুমিনদের কাছে অনেক বিশাল কিছু আপনি যখন বিচার দিবসে আল্লাহ তালার সামনে দাঁড়াবেন তিনি আপনাকে জিজ্ঞাসা করবেন क्या अपनी भाई सम्पर्क हाँ अजुहत पेश कर जिज्ञेस दिनदार से मानुषि की नहीं क्यों खराब मंत्य कर भाई कारुद्ध रोन उम्म के प्रतिरक्षारा लड़े तर बेपारे क्यों अशोभन कथा হে আল্লাহ আমি গুগলে তাদের ব্যাপারে এমন জেনেছি তাই বলেছি তাদের ব্যাপারে মন্তব্য করেছি আল্লাহর কসম এই ধরনের উত্তরের আদৌ কোন গ্রহণযোগ্যতা কি কেয়ামতের দিন থাকবে মানবরচিত আইনে চালিত কোনো জালিমের আদালতেও এমন অসার উত্তর গ্রহণযোগ্য হবে না তাহলে আপনি আল্লামুল হহুব আল হাকাম আল আদলের সামনে কিভাবে এমন অজুহাত পেশ করবেন অমুক ফোরামে দেখেছি বা টুইটারে পেয়েছি এসব উত্তরের কোন যৌক্তিকতাই থাকবে না আলফুদাইল ইয়াদ বলেছেন আমি আমার কিছু বন্ধুকে জানি যারা এক শুক্রবার থেকে পরবর্তী শুক্রবার পর্যন্ত নীরব থাকতেন এর মানে হল এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত তারা জিকির ও ইবাদতের কথা ছাড়া আর কিছুই বলতেন না তারা তাদের জবানকে নিয়ন্ত্রণ করতেন আবু নাইম ও ইবনে আবি দুনিয়ার সূত্রে বর্ণিত ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু জিব্বার সাথে কথা বলতেন জিব্বাকে নির্দেশ দিয়েছিলেন ভালো কথা বলো তাহলে তুমি সফল হবে অন্যথায় তোমাকে পরিতাপ করতে হবে ই আব্বাস রাদ আনহু তার জিব্বাকে সতর্ক করার মাধ্যমে নিজেকে মনে করিয়ে দিতেন জিহ্বার চাইতে বিপজ্জনক আর কোনো অঙ্গ নেই তিনি বলেছিলেন তাকে জানানো হয়েছে যে বিচার দিবসে মানুষের জিদ্বার চেয়ে বড় শত্রু আর কেউ থাকবে না একজন মুসলিম হিসেবে আপনার আদর্শ হওয়া উচিত সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলহ আসাল্লাম আনাসিবিন মালিক রদি আল্লাহ আনহু বলেন তিনি দশ বছর রসুল সাল্লা খেদমত করেন এই দীর্ঘ সময়ে রসুল সাল্লা সাল্লাম তার উদ্দেশ্যে উফ শব্দটি একবারও উচ্চারণ করেননি এভাবে আপনি একজন মানুষ সম্পর্কে সবচেয়ে ভালোভাবে জানতে পারবেন যখন আপনি তার সাথে বসবাস করবেন এবং সব সবসময় একসাথে চলাফেরা করবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বিষয়ে আনাসিবেন মালিক রাজিয়াল্লাহ আনহ এমনও বলেন রসুল্ল সাল্লাম তাকে যে কাজ করতে আদেশ দিতেন কখনো কখনো সবগুলো করতেন না তারপরেও নবীজি সাল্লা সাল্লাম একবারের জন্য তার প্রতি উফ বলে বিরক্ত ভাব প্রকাশ করেননি তার উপরে চিৎকার করেননি বা তাকে অভিশাপ দেননি কোন কথা বলার আগে ভালো করে ভাবুন আল হাসান আলবাশ্রী রহিমাহুল্লা বলেন যে তার জবানকে সংযত করতে ব্যর্থ হলো সে তার দিনকে জানতে ব্যর্থ হলো। মনে রাখবেন আপনার কথা আপনার কাছে বন্দী বলার আগ পর্যন্ত সেগুলোর উপর আপনার নিয়ন্ত্রণ রয়েছে একবার মুখ খুললে সেই নিয়ন্ত্রণ আপনি হারাবেন এরপর আপনি নিজেই আপনার কথার কাছে বন্দী হয়ে যাবেন আর একবার বন্দী হয়ে গেলে এই পৃথিবীতে ও আল্লাহর কাছে তার ফলাফল ভোগ করতে হবে এরকম অনেক মানুষ আছে যারা মদ জিনা ও ব্যভিচার সুদ ও অন্যান্য পাপ ছেড়ে দিতে ইচ্ছুক কিন্তু তারা তাদের জিব্বা সংযত করতে পারেন না রসুল্লা সাল্লামের একটি হাদিসে বলেছেন যখন বনিয় থেকে জেগে ওঠে তখন অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো জিহ্বাকে বলে আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। যদি তুমি ঠিক থাকো তাহলে আমরাও ঠিক থাকব আর যদি মন্দ কাজ করো তাহলে আমরাও খারাপ হয়ে যাব এই মানুষগুলো আর কোনো কারণে না শুধু নিজের জবানকে সংযত না করার কারণে জাহান নামের আগুনে পড়তে যাচ্ছে বিষয়টা খুবই অবাক করা लम्बा दी सुंदर हिजाब मस्जिद उमरा हज कर दिनी अमल करते कठोर परिश्रम कर ठीक निजे जिब्बाह के संयत ना कर তাদের ভালো ভালো আমলগুলো অন্যদের দিয়ে দিচ্ছে আল আউসাদ ইমাম তাবারানী একটি হাদিস উল্লেখ করেছেন যা বর্ণনা করেছেন বারা ইবনে আজিবাদ আনহু মুস্তা আল হাকিমে বলা হয়েছে হাদিসটি বুখারি ও মুসলিমের সাথে সংগতিপূর্ণ অবশ্য কিছু আলিম এই হাদিসকে দুর্বল বলেছেন তবে অনেকে এটা গ্রহণ করেছেন হাদিসটিতে বলা হয়েছে রিবার তিয়াত্তরটি পর্যায় আছে অন্য বর্ণনা আছে রিবার বাহাত্তরটি পর্যায় আছে এর মধ্যে সর্বনিম্ন পর্যায় হল নিজের মায়ের সাথে জিনা করা পাপের সমান আবার রিবার নিকৃষ্ট রূপ হলো অপর মুসলিমকে অসম্মান করা নিজের জিব্বার ব্যাপারে সতর্ক হন কারণ জাহান নামের অধিকাংশ শাস্তির জন্য এটাই দায়ী আপনি নিশ্চয়ই কবরের শাস্তি ভোগ করতে চান না মাঝে মাঝে দেখা যায় ওই বোন বা ভাইয়ের ব্যাপারে কথা বলা বন্ধ করুন তখন সে উত্তর দেয় ভাই আমি তো সত্য কথাই বলছি বানিয়ে বানিয়ে কিছু বলছি না এই যে দেখুন ইন্টারনেটে তার সম্পর্কে এমন কথা আছে তার আগে তার স্বামী বা স্ত্রীকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন এলাকার ইমাম জানে এলাকার মানুষকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন যা বলছি সত্য বলছি আচ্ছা তর্কের খাতিরে ধরেই নিলাম তার কথা সত্য কিন্তু তার মানে কি সে ঠিক কাজটি করছে না এটাই কিবৎ কারো দোষ ত্রুটি নিয়ে তার অনুপস্থিতিতে কথা বলাই হল কিবদ আর এটা মারাত্মক না আর আপনি যদি কারো ব্যাপারে মিথ্যা বললেন সেটা কিবদ নয় সেটা হলো বহতান বা যেটা আরেকটা জবান ঘটিত রোগ কিছু মানুষ একত্রে বসে আড্ডা দেয় আর তাদের ভাইদের গোস্ত নিয়ে নিজেদের পাকস্থলী পূর্ণ করে আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে কেউ কি নিজের মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে তুমি তা ঘৃণা করবে আয়াত করার পর এই লোকগুলো পেট ভরে ইফতার করে মসজিদে যায় সালাহ আদায় করে উমরাহ করে আসে আর ভাবে কবরে গিয়ে বুঝি সে নববিবাহিত বর অথবা কনের মতো শান্তির ঘুম দেবে না বিষয়টা মোটেও এতটা সহজ নয় রসুল্লাহ সাল্লাই একবার একটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলেন ওই কবরে এক লোককে শাস্তি দেয়া হচ্ছে তাকে শাস্তি দেয়া হচ্ছে জিদবা দিয়ে কিছু বলার কারণে কিছু মানুষ কিবতের পক্ষে সাফাই গায়ে এই বলে যে আমি এটা তাদের সামনেও বলতে পারবো। আপনি যদি তার সামনে গিয়ে এটা বলেন তবে আপনি এক পাপ থেকে আরেক এক পাপের দিকে গেলেন নিজের ভাইয়ের ক্ষতি করলেন যদি তাকে সরাসরি কিছু বলতে চান তাহলে সুন্দর করে নম্রভাবে বলুন তাকে পরামর্শ দিন তার আয়নার মতো হয়ে যান বলতে হলে এভাবেই বলা উচিত এটা হলো ভালো কাজের আদেশ করা আর মন্দ কাজকে নিষেধ করা এটা অবশ্যই করা উচিত তাকে বলুন এই কাজটা ভুল আপনি এটা করবেন না তাকে পদ দেখান আর সাহায্য করুন অথবা সে যার কথা শুনবে তার মাধ্যমে তাকে সুধরে দিন যদি একজন মুসলিম জিনা বা ব্যবিচার করে তাহলে এটা নিয়ে কথা বলে বেড়ানোর আপনি কে এটা নিয়ে বারবার কথা বলার কোনো অধিকার আপনার নেই তবে তাকে নসিয়া দিতে চাইলে ভিন্ন কথা সেটা দিতে পারেন যদি খিলাফত ব্যবস্থা থাকে তাহলে আপনি খলিফার কাছে যেতে পারেন খলিফার অধিকার আছে তাকে চাবুক পেটা করার অন্যথায় আপনি এটা নিয়ে কথা বাড়াবেন না হয় আপনি খলিফা বা আমেরের কাছে বিষয়টি উথবা তাকে পরামর্শ দিবেন উপদেশ দিবেন হয় তাকে সুন্দরভাবে বোঝানো উচিত নতুবা বিষয়টা গোপন থাকবে আর খলিফা থাকলে সে যা করা দরকার করবে জবান দিয়ে একজন মুসলিমকে কষ্ট দেয়া খুবই মারাত্মক একটা ব্যাপার যে ভাই বা বোনের ব্যাপারে কিবৎ করা হলো, তার মনে এই ধরনের একটা কাজ প্রবল বিষণ্নতা আর কষ্টের জন্ম দিতে পারে অনেক সময় দিন গড়িয়ে যায় সপ্তাহ পার হয়ে যায় এমনকি জীবন ভর মানুষ এসব ভুলতে পারে না এই পর্বে আমরা মূলত কথা বলছি তাদের নিয়ে যারা এসব গীবত মিথ্যাচার আর পরনিন্দা করে কিন্তু যাদের ব্যাপারে গিপদ মিথ্যাচার আর পরনিন্দা করা হয় তারা কি করবে তাদের উচিত মন খারাপ না করা বরং খুশি হওয়া যখন আপনি শুনবেন কেউ আপনার ব্যাপারে খারাপ কিছু বলেছে আপনি খুশি হবেন কারণ এর মাধ্যমে আপনি অনেক বোনাস পুরস্কার লাভ করবেন যারা আপনার পরনিন্দা করেছে তাদের প্রাপ্য স্বাব আপনি লাভ করবেন আর আপনার গুনাহের ভার তারা বহন করবে এটা কি আপনার জন্য আনন্দের সংবাদ নয় আপনি সেই সব স্বভাবের জন্য চেষ্টাও করেননি এই জন্য যে মিথ্যা অপবাদ দেয় তাকে রসুল্লাহ সাল্লু আল্লাম বলেছেন দেউলিয়া কারণ তার অনেক সৎকর্ম আছে কিন্তু সেগুলো অন্যদের দিয়ে দিতে হচ্ছে শুধু তাই নয় যাদের নিয়ে সে মিথ্যাচার করে তাদের পাপের বোঝা তাকেই বইতে হয় জান্নাতে প্রবেশের আগে কাউকে কাউকে কান্তারাহ নামক স্থানে যেতে হবে সকল বাধা বিপত্তি এবং পুলসিরাতের পর ঠিক যখন জান্নাতের একদম কদম ফেলার সময় আসবে তখন যাদের নিজেদের মধ্যে বিরোধ আছে তাদেরকে একটা লম্বা রাস্তা ধরে যেতে হবে এবং এই কান্তারাহাতে সকল বিরোধের নিষ্পত্তি করতে হবে সেখানে কারো নেক আমল কমে যাবে আর কারো বেড়ে যাবে সব একজন সালাফের মন্তব্য একজন লোক আলফুদাইবেন ইয়াদের কাছে অভিযোগ করল অমুক আমার নামে আজে বাজে কথা বলেছে তিনি বললেন সে তো তার নেক আমল তোমাকে দিয়ে দিচ্ছে এই কথাটা জানলে অনেকেই খুশি হয় বিশেষ করে যারা পরনিন্দা ও মিথ্যাচারের শিকার এই কাজগুলো একজন মমিনকে কষ্ট দেয় তাই এগুলো অনেক বড় গুনাহের কাজ তাই क्यों आपनर नाम आजे बजे किलो बरम खुशी हमें हो हताश हा हो दुख पाबना नाम आजे बजे जेने रख लोक जदि लाइल कदर सारा रेगे इबादत कर जेगे थारबाबनी वसल सईद मुहम्मदीन